كتاب الله دستور و خير الخلق اسوتنا بسنته جنان نوري لهدي الحق ارشدنا كتاب الله دستور و خير الخلق كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهن جلا نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا وتميزنا بكل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 জিক্রী সবহন আলামী কবালকিয়নিয়ত রিয়ত রকৌলহ তার জাত সত্তা শেফাত গুণাবলী এবং তার কাজে রবু বিয় এবং তার ইবাদত বন্দীতে এক ال آحد الفردسمد جار کو شریک نہیں جی اللہ رب اللہ عالمین طرح سمپرکے سب چیت بس جان سمپرکے جا کچھ بول تک ستیہ رسول اللہ صلاسلام سب چیت بس ضاندل نازلین محمد رسول اللہ صلی اللہ علیہ السلام جنہیں اللہ رب اللہ عالم شمپور کے ममिन मुस्लिम दे सठी धारणा दिए ज्ञान दिए अल अकीदा वासेर अल अकीदा अल वसे आज के जो विषय वस्तु दिए शुरू होता हे महान अल्लागम आल्लाह आसबें विशेषकर विचार दिवस हाँसर माठी बंदा मजे विचार फैसलर उद्देश्य एवं आल्ला आगमन जेम आल्लर जन समीचीन जेमन उपयोगी तेम य रबुल आलमी आशा आगमने को सृष्टिर साथ तुलना नहीं जगह आस अथवा जगह जा रकम अवस्थार साथे आल्ला रबुल आलमीन आगमने को तुलना नहीं আল্লাহর আশা আল্লাহর আশার মত আগমনের মতো আর বান্দার আশা যাওয়া বান্দার সৃষ্টির আসা যাওয়ার মতাই আমরা যখন এক জায়গা থেকে প্রস্থান করি ছেড়ে দিই তখন সেই জায়গা শূন্য হয়ে যায় আবার যেই জায়গায় গিয়ে আমরা থামিয়ে অবস্থান করি সেই জায়গা ফুল হয় পূর্ণ হয় আবার আমাদের যাতায়াতে আমাদের সামনে পিছনে ডানে বামে আল্লাহর সৃষ্টি जमीन मेला फिर करमी घर क्षेत्र लेखक शेखल इलामी रही बस कि आयात नहीं कुरानी स्पष्ट आयात आल्ला आगमन सम्पर्ल आसबानल्ला आयाते এই আয় শুরু করার আগে ভাষ্যকার যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি ব্যাখ্যা করে ইল্লাহ আল্লাহ সুবাহ আগমন লেফাসলিল কাজায়ে বিচার ফ্যাসার উদ্দেশ্যে বাইনা এ বাদহি তার বান্দাদের মাঝে বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহ জালালহি যেমন আল্লাহ রাবুল্লা আলমিনের মহত্ব বরত্বের উপযোগী হইতে পারে প্রথম আয়াত আয় নম্বর দেখাও হয় এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর নাজারা আনজোর মানে এখানে ইন্তজার অপেক্ষার অর্থে রয়েছে তারা কি অপেক্ষায় রয়েছে প্রতীক্ষায় রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা ইল্লাহমুল্লাহ হাফিজলাল মিনাল গামামে যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়া তলে মেঘমালার ছায়াতলে তলে গামাম সাদা মেঘমালা দিয়ে অনেকে বাংলা অনুবাদ করেছেন মেঘমালা জোলাল জোল্লা তুনের বহু বছর মানে ছায়া হয় মেঘমালার ছায়া আল্লাহ তাদের কাছে আসবেন এই আসার প্রতীক্ষায় রয়েছে মতের পরে বিচার দিবসে হাজির এখন বদলা পাওয়ার জন্য এবং ফেরিস্তাগন আসবেন এই আল্লাহর ওপর আথরেছে আল্লাহ আসবেন এবং কারা আসবে ফেরেশ তারা আসবে এবং তখন চূড়ান্ত হয় না ফায়সালা করতে গিয়ে হয় কারো সম্পর্কে বাড়াবাড়ি হয়ে যায় জলম হয়ে যায় যতটা অপরাধ তার বেশি শাস্তি দিয়ে দেওয়া হয় আবার আবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে রাজ্য অধিকার পায় না যেটা পাবে সেটাই পায় না পাওনা কিন্তু সেই দিন চূড়ান্ত ফেসলা করে দেওয়া হয় জান্নাতি স্পষ্ট হয়ে যাবে এবং তাদের আমল স্পষ্ট হয়ে যাবে জাহান্নামী যারা তাদের আমল এবং তারা স্পষ্ট হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামী চলে যাবে জান্নাতিরা জান্নাতি চলে যাবে সৎ লোকেরা চিহ্নিত হবে অসৎ লোকেরা চিহ্নিত হবে মনাফে কাফ বা কে কেমন ছিল সব কিছু সেই দিন উন্মোচিত হয়ে যাবে সব স্পষ্ট হয়ে যাবে এবং সমস্ত কিছুই আল্লাহ পরি যেটা দেখানো সেটা হচ্ছে আল্লাহ তাদের কাছে আগমন করবেন কোন দিনে সেটা যেদিন চূড়ান্ত ফয়সাল হবে সেটা কোন দিন দিন দ্বিতীয় আয় তাতে রয়েছে হালিয়ান কিন্তু যখন ইল্লার আগে আসবে পরে ওই বাক্যে ইল্লা আসছে ব্যতিক্রম এক্সেপশন করা হচ্ছে তখন হাল না হয়ে যাবে মায়ের অর্থ নেগেটিভ অর্থ হবে তাহলে কি আর জিজ্ঞাসার অর্থ থাকবে না আমি ওই রকম করছি এই জন্য তারা একমাত্র ফেরাস্তারি আসার অপেক্ষা করে এটা আমি কি করছি টানা অর্থ করছি শাব্দিক অর্থ শাব্দিক অর্থটা বলে আগে আগেটাও হালিয়ান ছিল এখন হালিয়ান জরুণা আছে তাই না একসাথে তাদের কাছে ফেরিস্তার আগমনের অথবা তোমার রবের আগমনের অপেক্ষা করে না একমাত্র কিসের অপেক্ষা ছাড়া রবের বা ফেরিস তাদের আগমন ছাড়া যারা বলিনা না। এ কিছুতে সোজা হবে না লাঠি ছাড়া এই যে ইল্লা ইল্লা আসা বোঝা গেছে ইল্লার প্রয়োগ যখন করলাম তখন কিন্তু এইভাবে না এর পরে হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে হাসর মানে एक एक तो ठीक ओ भावीरा तो सोजा अवस्था दी पर सोजाई भाव अपेक्षा कर যেটা বলা হয় করে দেওয়ার অর্থ এই অর্থটা হইতো না যেমন সুরাফ আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে কে বলো ইয় না বোধ মানে একমাত্র তোমার এবাদত করি একমাত্র না বোধ কাত করি আর একমাত্র তোমার এবাদত করি কত পার্থক্য আছে ঠিক না স্বামী স্বামীকে বলছে স্ত্রী যে তোমার কথা আমি মানি তার মানে কি ওর কথা মানে না মায়ের কথা মানে না হ্যাঁ আর কারো কথা মানে না বহু লোকের কথা মানে তার মধ্যে স্বামীর কথা মানে তোমার কথা মানে কিন্তু মানে কারো কথা মানি না এটাকে আরবি সাহায্য হ্যাঁ একমাত্র তোমার কাছেই সাহায্য চার কারো কাছে সাহায্য ঘশ কৌতুক দুর্গা দর্গা কাটি কারো কাছে সাহায্য চাই আরো কারো কাছে চাই কিন্তু তোমার কাছেও চাইছে এখন দুটো আয়তে একই রকম বাক্য এসছে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 বা না এর অর্থ করলেন না আমি টানা যখন অর্থ করলাম অর্থ আর ছাড়ার আল্লা আগমনের অপেক্ষা করে না নাও না আর ইল্লা মানে ছাড়া বা ব্যতীত হয় ওটাও আসলো না টানা অর্থে তাহলে টানা অর্থ প্রাথমিক পর্যায়ে যারা আছে যে কোনো ভাষা বোঝাতে ওরা বুঝতে পারে না আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোর এগুলোতে যখন ইংলিশ পড়েছি তখন এক একটা শব্দের অর্থ দিস ইজ এ পেন এ হয় ইজ মানে একটি আর ওইভাবে না অলংকার দুটো লাইন গোটা অর্থ করতে হবে টানা অর্থ শব্দের অর্থের সাথে কোনো সম্পর্ক নেই সব ভাষাতে এরকম বিশেষ করে আর কি তো দ্বিতীয় আতে কি রয়েছে दर्शन आलामदर्शन देखते चाय बड़ निदर्शन हम पश्चिम दिक्कत सूर्य उठे जावा তারা সংশোধন করবে না যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে তারা সংশোধন করবে না যতদিন করবে এমন ফেদনায় পড়ে যাবে যে ইমানই হারিয়ে ফেলবে তো ইমান যাক যান বাঁচা দার্জাল থেকে দার জালকে সেচ দরকার হবে না হবে না সমস্ত ওইরকম হয়ে যাবে এলাম তো আল্লাহ এখানে তিনটি বিষয়ের কথা বলেছেন যে তারা অপেক্ষায় রয়েছে সংশোধন করছে না ইমান নিয়ে আসছে না অথবা জাতি মুসলিম হইলো দেখেন বে নামাজই আজকাল যতই বলেন নামাজ ধরছে না ফেরেস্তা সরাসরি চলে আসবে আল্লাহ রবন ফয়সাল চলে আসবেন এটা হচ্ছে ক্যামতের দিন বা তার পূর্ব মুহূর্তে বেশ কিছু বড় নিদর্শন চলে আসবে পশ্চিম দিকদের সূর্য দেখার পরে সকালবেলা বলবে যে ইনিতু তুল আন এখন তো করছি আল্লাহ বলে তুই তো ফেরা সুতরাং আর লাভ হবে না দরোজা বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলি আল্লাহ বলতে চাইছে আমাদের আখিদের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ আরবুল আলমিনের আগমন আগের ता जख জমিনকে পৃথিবী কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দেওয়া হবে তোমার আসবেন। আর ফেরিস্তা গুণ মালা বহু বচন মালাক কিন্তু আল মালাক বললে তখন বহু অর্থ হয় ফেরেস্তা আসবেন সাফা নারিবদ্ধ ভাবে কাতারে কাতারে সাফ মানে কথা সৈন্য ফজর আয়াতন একুশ এবং বাইশ এয়াতে কি দেখালেন যা আরব্বকা ওখানে ছিল আশার অর্থ আতা মানেও আশা হয় ইয়াতি আহম বা ইয়াতি আরব্বক আর যা আহ আশা হয় রব আসবেন আয়াতে কি রয়েছে রব আল্লাহ আসবেন কোনদিন আসবেন কেমতের কথা বলা হয় যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া তারপরে আয় সুরফুর খানকু যেদিন আকাশ ফেটে মেঘমালাস বিদীর্ণ হবে আকাশ মেঘমালা সহ কি যাবে ফেটে যাবে বিদীর্ণ হবে মালা ইকাত আকাশ ফেটে গিয়ে ফাঁকা আনাথ আবু আবা ফাঁকা আনাথ আবহাওয়া বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আর আকাশের অসংখ্য ফেরিস্তা নেমে আসবেন হাসপাত এবং অবতরণ আয়ের এখানে কি রয়েছে আল্লাহ রবাহিন কোথায় হয়ে গেল এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয় যদি আমি স্পষ্ট করে দিয়েছি ভাষায় তার খিত থেকে শুনে বলছেন তারপর আর তারপর ওয়াজ মালাকো আর তারপরে রয়েছে আকাশ সমূহ বিদ্বীন হবে চূহ্ন বিচ্ছিন্ন হবে আর বহু দরজা বিশিষ্ট হবে তারপরে ধ্বংস হয়ে যাবে আর আকাশ থেকে নেমে আসবে ফেরিস্তারদের কেন নামাবেন কারণ আল্লাহ রব্বুল আলমী বিচারের জন্য আসছেন ফেরিস্তারও সারিবদ্ধ হয়ে এসে দাঁড়াবে আল্লাহর হুকুম পালার জন্য প্রস্তুত হয়ে থাকবে কখন কি আল্লাহর হুকুম হয় এই আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয় আনা স্পষ্ট করে বা এই আয়াতগুলি জানাই কি সে কি জানাই ইসবাত আল্লাহ আগমন এবং আশা মজি মানেও আশা আগমন আর ইতিয়ান মানেও আগমন আতায়াতির থেকে ইতিান মাসদার আর যা ইয়াজি উন হচ্ছে মাসদার মিমি এটা দিক থেকে এই নয় যে আল্লাহর আজাব আসবে হ্যাঁ আল্লাহর হুকুম আসবে আমর আব্বিকা এগুলো হচ্ছে বেদাতিদের তাউিল হ্যাঁ অর্থের বিকৃতি সেই জন্য বলছে বেজাতহি সে কি বলতে চাইছেন উপযুক্ত হয় লেফাসল কি আসবেন লেফাসল কাজা বেবাদহি তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফায়সালা করার জন্য বিচার ফাইসলার জন্য কাজা মানে বিচার আর ফাসল মানে ফায়সালা করেন বিচার ফাইসলার জন্য কোন ধরনের গত আলোচনায় ঈদুল আজহার আগের যে আলোচনাটি ছিল তাতে বলেছিলাম যে আল্লাহর সেফাত হচ্ছে দুই রকমের কার আছে হ্যাঁ না ওইটা তো হচ্ছে হুকুমের ক্ষেত্রে আমর হুকুম হুকুমের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত হুকুম আর শরীয় কিন্তু এখানে আল্লাহর গুণ গুণগুলি আল্লাহ রবেন সত্তাগত জাতি গুণ সত্তাগত মানে এমন গুণ যেগুলি আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত সহজ ভাষা বুঝে আর কিছু গুণ আছে সেফাত মানে কি গুণ আল্লাহর কিছু গুণ আছে যেগুলি আল্লাহর কাজ কর্মের সাথে কাজের সাথে সম্পর্কিত আল্লাহর জাতের সাথে সম্পর্কিত গুণ যেমন আল্লাহর চেহারা আল্লাহর চেহারা হচ্ছে যেমন আপনার চেহারা আপনার যে বডি বা আপনার যে রয়েছে ব্যক্তিত্ব তার একটা অংশ তাহলে আপনার এটা হচ্ছে ব্যক্তিগত গুণ জাত আল্লাহর আলমিনের চেহারা আল্লাহর হাত আল্লাহর চোখ হ্যাঁ এগুলি হচ্ছে আল্লাহর কি গুণ আর বহু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত যেমন আল্লাহ আসেন আশাটা আল্লাহর জাতের সাথে সম্পর্কিত না আল্লাহর কাজের সাথে সম্পর্কিত আল্লাহ আল্লাহর আশাটা আল্লাহর কাজ জি হ্যাঁ আল্লাহর বিচার করা আল্লাহর কাজ আল্লাহ রা আল্লাহাত কর্মগত গুণ জিফাতে এখানে কি বলছেন যে এই সিফাত হচ্ছে কি বলেন কি ফেলিয়া না জাতিয়া ফেলিয়া আল্লাহর আশা হচ্ছে আল্লাহর কাজ আল্লাহর আশা হচ্ছে আল্লাহর আসতাই বলছেন যে মা জিহু ওয়াইতিয়ানু সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন বা আশা হচ্ছে তার ফেলি সিফাত ফেলি সিফাত মানে কর্মগত গুণ ইয়া জিহু ইসমা তুহুমা আলা হাকিকাতিহা তার আসল মর্মেই সেটাকে সাব্যস্ত রাখতে হবে মানে আসল অর্থে যেটা তার আসল আশা মানে আশা আগমন মানে আগমন ওয়া লাইযুজু তাউইলহুমা আর সেগুলির অর্থের বিকৃতি ঘটানো যায় অপব্যাখ্যা করা যায় অপব্যাখ্যা নির্দেশ আসবে হুকুম আসবে এটা বেদাতিদের অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি কামা আলহ ন যেমন করে থাকে সেফাত অস্বীকারী আল্লাহর যেমন অস্বীকার কথা? আল্লাহ আসবেন না আল্লাহর আশা বলা যাবে না চড় দেখেন সায়তান যুক্তি দেখাইতে লাগলো কোরআনের আয়তের সামনে যুক্তি পেশ করে কোরআন আয়তের অর্থের বিকৃতি ঘটানো আল্লাহ আসবেন আল্লাহ হুকুম আসবেন হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ আসবে अस्वीकार ना करी माथुरीदी सब गल खन তারা বলে থাকবে আছেন সেখানে আসবেন রবের হঠানো রব আসবেন না কি করবেন রবের হুকুম আসবে ওয়াহিন এগুলি আল্লাহর আয়াতের তেহরিফ মানে বিকৃতি ঘটানো তেহরিফ शब्द यहाुदीन असारा शब्द पाल्ट शब्द ठीक है अर्थ पाल्ट मुस्लिम मात्रा बेदा तेदा कुरान हादी सब्यस्त करते चेखने शब्द तो कौर कर्थे তাহরিফ ঘটিয়েছে যেমন এখানে যা রব্য করা রব আসে না রবের হুকুম আসে আল্লাহর হাত না আল্লাহর কুদরত কুদরতি হাত আল্লাহর চোখ না রক্ষণাবেক্ষণ হচ্ছেন না আল্লাহর নেমে আসেন না আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন অবতরণ না না না আল্লাহর রহমত নেমে আসে এইভাবে এগুলো ক্ষেত্রে এগুলো বললাম কোরআনের আয়াত একটাই আছে কিন্তু ওটা যারা বেরলবি ধরেন যারা বলে কি করেছি প্রত্যক্ষ দর্শী হয় দুটোই অর্থে আরবি দুটো শাহেদায় আসাদু মানে সাক্ষী দেওয়া আর শাহেদা আশাধু মানে প্রত্যক্ষ দর্শন করা কিছু দেখা মুশাহাদা ওখান থেকে মুসাহাদা মানে অবলোকন করা বা প্রত্যক্ষ করা কোনো কিছু দেখা আর কি তো বলছে ইনার সালনাকা শাহেদান বেরল তরজমা করান আছে নিশ্চয়ই তোমাকে কি করে পাঠিয়েছি হাজির নাজির করে পাঠিয়েছি দেখেন হাজির নাজির মানে মানে সাক্ষী আর দ্বিতীয় অর্থ হলো কি বললাম হাজির উপস্থিত শাহেদ মানে প্রত্যক্ষদর্শী কে প্রত্যক্ষদর্শী কে আপনার প্রত্যক্ষদর্শী এখন দেখেন তার মানে উপস্থিত তো ইনার সালনাখা শাহেদান হে নবী তোমাকে হাজির করে পাঠিয়েছি উপস্থিত কোরআন বলছে যে নবী হাজির নাজির फसिल करते मान जिज्ञासा मान चावा जाा ওই যা সাহা আল্লাহকে এবার আমার সম্পর্কে তোমার বান্ধারা যদি জিজ্ঞাসা করে তো সাহ্লা মানে জিজ্ঞাসা করা সওয়াল ওখান থেকে সওয়াল করছে আর সওয়াল মানে ভিক্ষা করা এই জন্য ভিক্ষুকে যে চাই হাত পেতে ওকে ধমক টমক দিয়ে না তাই না তো দুটো অর্থ করার হয় এখন যেখানে আল্লাহ বলছেন ওখানে সওয়াল মানে হচ্ছে জিজ্ঞাসা করা বোঝা গেছে ওখানে তর্জমা করেছে বের মানে যাচ্ছা করো রহমান ছাড়াও কি আর কোনো আলে উপাস্য আছে তাদের এ বাদত চলবে দেখেন তৌহিদের কথা আলোচনা হচ্ছে সেই তৌহিদের আয়াতের শেষ অংশ বাদ দিয়ে প্রথম অংশের আল্লা জিজ্ঞাসা না করেছে ওয়াস আলমান আর সালনা তোমার পূর্বে যে পাঠিয়েছি তাদের কাছে তুমি চাও যাচ্চা করো দেখুন নবীকে আল্লাহ বলছে যে ইব্রাহিম খরিল্লা মুসাঈসআসালাম সবার কাছে চাও তাহলে আমরা কেন খাজা বাবার কাছে চাইবো না কেন জিলান কাছে চাইবোনা দেখলেন এই বক্তব্য কাদের বক্তব্য বের বক্তাদের মুক্ত বক্তব্য করেনি যেটা ঘরে বসে বসে সহজ ইসলাম পেয়ে যায় আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন হ্যাঁ জ্ঞান বিবেক দিয়েছেন এই জ্ঞান বিবেককে কাজে লাগেনি অথচ জ্ঞান বিবেককে কাজে লাগাইলে চোখ খুলে যেত আপনারা এক মালিক পছন্দ করেন না দশ মালিক পছন্দ করেন এক মালিক পেরেছানি শেষ নাই একজনকে চা দিয়ে এলো নাস্তায় দিয়ে আরেকজন একসাথে জন বলছে ই জীব শাহী জীব সান্ড আর আর করবে আরেকজন বলছে জীব পেপার পেপার নিয়ে হুকুম দশটা এক মালিকের অর্ডার চেয়ে যে করবেন একজন হুকুম করে এত হুকুম একসাথে কি করে পালন করবো ঠিক না আর এবাদতির ক্ষেত্রে অসুবিধা আল্লাহর এবাদত করবো আল্লাহর জন্য জবাই করবো আর খাওয়া জাবার জন্য ওর জবাই করবো আর জবাই করবো এটা বুঝে আসলো না যে কোনটা ইসলাম হইতে পারে চলবে না যে আমাদের শিখেছ আল্লাহ আমি করবটা কি এর বেশি জানতাম না আল্লাহ বলে তোমাকে বিবেক দিয়েছিলাম ছিল না কি বুঝেছিলে দুনিয়া তো যথেষ্ট বুঝতে কেন ইসলাম বুঝো কেন তো হচ্ছে মানুষের নেচার প্রকৃতি মানুষ পারে। তারপরে এছাড়াও কি চলানি চেষ্টা কি করতে পারে ও তো কবর জানে না যে ওর কি হবে মৃত ওকে কি করে ডেকে পাওয়া যেতে পারে কিন্তু এই কথা বুঝিয়া আসতাম না বলিয়া ওলিয়া আপনি কি বলেন ওরা মরেও মরে না ওরা সীমাহীন শক্তিশালী হয়ে যায় আল্লাহ প্রদত্ত শক্তিতে কাজ করে তারা খোদাই শক্তি বুঝা গেছে এগুলো হলো আমাদের দেশের ধর্ম যার ফলে কখনো নাজাকাবেন আল্লাহ আকলের হিসাব নেবেন শুধু আলেম সমাজের দোষ হবে না যে এত মত এত হুজুরদের কথা কোনটা ঠিক এই কথা বলে পার পাবেন না করতে ভালো করে সুযোগ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে বলছেন না হাত মানা যায় না আরে আপনার হাত বললে তো মানা যায় আপনাকে টন্ডা হওয়া পছন্দ করে টন্ডা হওয়াটা ত্রুটি না পূর্ণতা কেউ যুক্ত আর আল্লাহ এ কথা কমন সেন্সে বুঝে আসো না আপনি ওই আশারিদের কথা নেবেন বিদাতিদের কথা নেবেন আকলকে কাজে লাগাইতে হবে আল্লাহ সমস্ত ক্ষেত্রে সুভানা পাক পবিত্র সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের ক্ষেত্রে অবশ্যই রবির ক্ষেত্রে বলছেন আশা এবং আগমন যেমন ইতিয়ান আর মজি দুটোর মানে হচ্ছে আশা কিন্তু প্রতি শব্দ হ্যাঁ তেমনি আমি বাংলা বললাম আশা এবং আগমন এবং হয়েছে আল্লাহ ব্যবহৃত একটা মোতলাক একটা মোকাইয় না মু কোন কিছুর সাথে সম্পৃক্ত করে একটা হচ্ছে এমনিতে ব্যবহার হয়েছে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয় একটা সম্পৃক্ত করে যেমন এই ঈদ আজহার সময়গুলির গুলির যে তকবির গুলি রয়েছে আরাফুদ্দিন থেকে তকবির করে তকবির মোকাইয়েদ আর তার আগে তকবির করে তকবিরে মুখ মোকাইয়েদ মানে কি ফরোজ নামাজের পরের সাথে সম্পৃক্ত ফরোজ নামাজের পরে পরে বলবেন আপনি ঠিক না মোকাইয়েদ আর মুখ হচ্ছে মানে সব সময় যখন তখন বলতে থাকবেন ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন এই ইতিহান আর মজি का का। फायदा कानल मुराद मजी और रहा जरा अर्थ बिकृति घटे तर्थ कर खंडन के जो बोल जो जगह बला है जो आल्ला रहमत एस गल रहमत शब्दी क्यु जख रहमत शबर शब्द ज रबा तुम रब आ तक रहमतत लगारब लागान लागार अधिकार नहीं তো বলছেন আল্লাহর আজাব আসা আল্লাহর আদেশ নিষেধ যা রহমত রব্বে বা যা আমা বা যা আজাব ওরকা আল্লাহর আজাব এসে গেছে আল্লাহর আজাব আজকে বিশ্বে আল্লাহর আজাব এসে গেছে এইভাবে আল্লাহর আজাব বলছি সম্পৃক্ত করে দিলাম আল্লাহর আজাবের সাথে বা রহমতের সাথে আর আরেকটা ব্যবহার প্রয়োগ যেমন একটা হাদিস এসছে কামাফিল হাদিস যেমন হাদিস এসছে এমনকি আল্লাহ তার রহমত এবং কল্যাণ নিয়ে আসবে আল্লাহ আসবেন কিসের সাথে রহমত এবং কল্যাণ নিয়ে তাহলে এখানে আল্লাহ কি নিয়ে আসবেন রহমত আর কল্যাণ নিয়ে আসবে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে कार्य सम्पर्कित सम्पर्कित कर आगमने बोलने मानु, ना আয়াত আসলো আল্লাহর আসার কথা আর ওখানে আপনি আল্লাহর আদেশ আল্লাহর রহমত আল্লাহ আজাব আল্লাহর অর্থে লাগিয়ে রয়েছে চারশো সাতাইশ পুল দ্বিতীয় যে পর্বটি আলোচনা করব আজকে সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহান চেহারা কি সম্পর্কে মুখমন্ডল মুখমন্ডল আল্লাহর চেহারা যদি করা না আসে মানবেন না হ্যাঁ বলেন চেহারা করা না আর বলছেন আল্লাহর চেহারা না চেহারা মানে সত্তা জাত চেহারা মানে কি করেছে আশারিরা জাত আল্লাহর চেহারা নেই চেহারা কি সত্তা কে বোঝানে করে আপনার চেহারা আছে না না গলা কাটা গলা কাটা মানুষ তাই না চেহারা নেই আপনার চেহারা আছে আপনার রবের চেহারা নেই যে রব আপনাকে চেহারা দিলেন সেই রবের চেহারাই নেই কারো চেহারা না থাকে না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 কি ছিল একটা গুমরাহির গর্ত ছিল কিন্তু দেখেন কোরানের দুটি আয়াত রয়েছে মহান আল্লাহ এর সাত করেছে সুয়া রহমান এক নম্বর সাতাইশ কি বলছেন ছাব্বিশ নম্বরে রয়েছে কুল্লোমান তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে গরিয়ান হ্যাঁ বড় মর্যাদার অধিকারী তার চেহারা অবশিষ্ট থাকবে অজন মানে কি চেহারা আল্লা চেহারা নেই কিছু নেই আর বলা হয় যে এটা আছে একমাত্র আমাদের বাংলা ভাষায় ঘোড়ার ডিম সম্পর্কে ঠিক না গাধার ডিমও বলে নাকি না। ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার ডিমটা ব্যবহার করে বাঙালি জাতি ঘোড়ার ডিম নেই তারপরে ঘোড়ার ডিম তো আল্লাহ কি করেন ঘোড়ার ডিমের কথা ব্যবহার করেছেন নাকি যে আল্লাহর চেহারা নাই তবু চেহারা বলেছেন বেদাতি ধারণা তো এটাই বুঝতে পারছেন আমার কথা ভাই বলেন যে কোরআনে ঘোড়ার ডিমের কথা আলোচনা আছে আর না হইলে বলেন যে আল্লাহ আমরাও চুপেন্ট বুঝতে পেরেছি সহজ ভাষা সহজ ভাষা ভালো করে শুনে রাখেন ক্ষেত্রে আল্লাহর জাতের ক্ষেত্রে কি বলবেন যেগুলি আছে সেগুলো আছে আল্লাহর আসার কথা বলা হয়েছে আগমন আছে आल्ला कान कथा शनि कथा क्यों जो आल्लर उजन मान कान क्यों आल्लर उजन आल्ला तब এটা আমাদেরকে জানানো হয়নি বুঝা গেছে আল্লাহ বলেননি রসুল বলেননি চুপ আমরাও চুপে আবার নাও বলেনি আল্লাহ রবুল্লা আমার নাক নেই কান নেই বলেছেন যদি বলতেন যেমন আল্লাহ বলেছেন যে আমার ঘুম নেই বলেছেন বলেননি আল্লাহ বলছেন আমার তন্দ্রা নেই ঠিক আছে আল্লাহ বলছে আমার ক্লান্তি নেই তো কি বলবেন নেই আল্লাহ বলছে আমার বিবি নেই আল্লাহ বলছে আমার ছেলে মেয়ে নেই না বলবেন না ক্লিয়ার আমার যদি এইরকম দু একটা আলোচনা শোনের সিফার সম্পর্কে তা আপনার ধারণা কিনে রয়েছে এর উপর দিয়ে যদি আপনি গাড়ি নিজে চালিয়ে দিতে পারেন গাড়ি তাহলে আপনি নিরাপদ যেখানে আল্লাহ বলেছেন হ্যাঁ রসুল বলেছেন হ্যাঁ হ্যাঁ না বলেছেন না চুপ আছেন চুপাই কম সাল্লাম থেমে গেছেন ওখানে আপনি স্টপ করেন আপনিও যান আমি বলতে পারবো না জানিনা আল্লাহ রুহ যদি আল্লাহ রুহ আছে না কোনটাই বলবেন জানি না আল্লাহ জানায়নি জানেনি এই আসমা তহিদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের একজন আলেম এমনি ফিফি আসলামের ক্ষেত্রে সহি ওর মাধ্যমে অনেকে পেয়েছে কিন্তু আসমা সিফাদের জ্ঞান থেকে একটা চটি বই লিখেছে বইটা এখন লুকিয়ে রেখেছি কাউকে দেখাই বললে রাহেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিছুদিন আগে মারা গেছেন কিন্তু এই আসমা সিফাদ ডাক্তার না সেই সাবজেক্টে যদি চিকিৎসা করতে লাগে এম ডাক্তার এসে বিল্ডিং বানাইতে লাগলে বিল্ডিং এর দশা কি হবে इंजिनियर गा ठीक ओरिदुल्लास जो नार्स आ रू आल्ला जख शो कान आज गुमराहर शिकार आल्लाफ कर हाथों पहुंचा जाए तो कारण अने गुमराहधान करूब फर्मुला सहज मन रखें जहां आई नहीं आल्ला चुप रसुलूप चुप জানিনা আমাকে জানার আল্লাহ জানতে হবে কারণ যদি জানা জরুরি হয়তো আমার ইসলামের অংশ হয়তো আল্লা বসে জানাই বোঝা গেছে কিনা পৃথিবীর বয়স আর দিন আছে হ্যাঁ কেয়ামত হবে এটা জানতে হবে বিচার হবে এটা জানতে হবে এটা জানতে হবে মুসলিম হবেন না কিন্তু কতদিন আর দুনিয়ার বয়স আছে যদি জিজ্ঞেস করেন আপনি কি বলবেন জানিনা নবিসাল বলছে জানি না জিব্রাহলকে বলছেন ध्वसशीलान चेहरा चे कसा सेर। शेयन हाले कुन सब चेहरा চেহারা এবং তার সত্তা কে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু চেহারা আছে বলেই বলা হয়েছে সুতরাং অর্থ করতে গিয়ে চেহারা অর্থ করবেন চেহারা বলে জুজ বলে কুলকে উদ্দেশ্য নেওয়া হয়েছে একটা অংশ বলে একটা পাঠ বলে আমরা পুরোটাকে উদ্দেশ্য করি তিন করি না আমরা করি তো দিন পরে দেখা হচ্ছে আমাদের আমিনুল ইসলামের সঙ্গে আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি তাই না তার মানে ওর হাত মা দেখেছি কেন বললেন বলছে আপনাকে দেখিনি আপনাকে এত শর্ট কথা বলি আপনার চেহারা আর শব্দ বাড়াবের দরকার টা কি ছিল কিন্তু এটা ভাষাটা অলঙ্কার আমরা বলি আপনার চেহারা দেখা দেখতে পাওয়া যায় না বলছি না বলছি না কার মতো আল্লাহর মত যেমন উপযোগী হয় আরে মা পার্থ করেছে এই কথাগুলি বারবার আলোচনা করেছেন বা সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা সৃষ্টি সৃষ্টি পার্থক্য একজন মানুষের চেহারা মানুষের চেহারা সাথে মিলে না আর মানুষের চেহারা বানানের চেহার সাথে মিলেন তাই সবকিছুরই চেহারা আছে গরু ছাগলের চেহারা আছে মুখমন্ডল আছে কিন্তু তার মতো কেউ যদি বললে গরুর চেহারাটা কেমন গরুর চেহারা গরুর মতো হ্যাঁ মুরগির মতো মানুষের চেহারা কারণ মানুষের মানুষের মতো ঠিক তেমন আল্লাহ চেহারা আল্লাহর মতো আল্লাহর মুখমন্ডলের মতো সাব্যস্ত করা হয়েছে চেহারা প্রমাণ করা এই সিফাতটি জাতি সিফাত সত্যাগত না কর্মগত সত্যাগত আল্লাহ সত্তার একটা গুণ হচ্ছে যে আল্লাহর সত্তাই চেহারা আছে কোন কিছু নেই যারা যারা নিষ্ক্রিয় করেছে আল্লাহর গুণগুলিকে অস্বীকার করেছে তারা না আল্লাহ না আল্লাহর চেহারা নেই ইনামাল মোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সত্তা অথবা আল্লাহবা অর্থ হবে তোমার রবের দিকটা বাকি থেকে যাবে যদি সবের অর্থ প্রতিদান না হয় তোমার অবের প্রতিদান বাকি থেকে যাবে হ্যাঁ অয়বর অব্যাকা তোমার রবের শুধু জাত বাকি থাকে অজোনা চেহারা নেই চেহারা অস্বীকার वहाजन बीजुक दिक्कत बीन ट दिक उल्लेख कर चेहरा मान कि अर्थ नेहरा मान्चि स्व बदला देक दर्थ गए बिल প্রথম কথা এখানে এই দমুখ আছে তখন পড়তে হয় মসজিদে প্রবেশ করলে পড়তে হয় আউজ বিজিম আমি আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ বিজিম आल्ला नाम आसल ना आल्ला ना? नाम जात करीम एवंग सम्मानित चेहरार आश्रय ग्रहण करी सम्मानित चेहर आश्रय ग्रहण करणना वर्णना साधारण तो विषय एक ही विषय है एक ही व्यक्ति है ना যেমন আমরা বলি আমি এসছি দিদার এসছে মোবারক এসছে দুজন ভিন্ন ভিন্ন এবং যা দিদারুন অমোবার আছে দুজন ভিন্ন ভিন্ন একই বস্তু না একই বস্তু হইলে তো এইভাবে বলা হয় না সাধারণত তো আল্লাহ আল্লাহর জাত ছাড়া আল্লাহর ওয়াজ আল্লা মানে আল্লাহর ওজ মানে জাত নয় সত্তা নয় বরং আল্লাহর ওয়জ চেহারা আছে দ্বিতীয় দ্বিতীয় খন্ডন হচ্ছে কি আছে রবের চেহারা অবশিষ্ট থাকবে রবের চেহারা অজোনার অজোনা এলে তাহলে শব্দটি তাহলে অতিরিক্ত আর কোরআনে অতিরিক্ত কথা বয়ান করবে এত সংক্ষিপ্ত অর্থ নেই এমনি এমনি একটা শব্দ নিয়ে আসছে এরকম হতে পারে না তারপরে দ্বিতীয় সত্তা আর চেহারা মানে হচ্ছে প্রতিদান বদলা এইরকম হয় না বরং অভিধান যদি খুলেন ডিকশনারি খুলেন তাহলে দেখবেন অজন মানে হচ্ছে ফেস অজন মানে হচ্ছে কোন জায়গায় খুঁজে পাবে না এই অর্থ কোন ভাস্কর বলছেন আল্লাহ রবুল আলমিনের জন্য কিসের প্রমাণ হাতের না দুই হাতের হাত আছে দুই হাত আছে শুধু হাতের কথা নাই দুই হাতের কথা রয়েছে তোমাকে কোন জিনিসটা বাধা দিল সেজ করতে এমন ব্যক্তিকে যাকে আমি আমার দুই হস্ত দিয়ে সৃষ্টি করেছি দুই হাত দিয়েছি নুনটা হজফ হয়ে গেছে তার স্নেহা নুন জমার নুন হয়ে যায় মানে দুই হাত আমার দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করলাম তাকে সেচ করতে তোমাকে কে বাধা দিল কোন বস্তুতে বাধা দিল দুই হাত প্রমাণ হল না হল না আল্লাহ দ্বিতীয় সৈরের আয়ৌষট্টি ও কালুদ ইয়াদুল্লাহ যে আল্লাহ হচ্ছে কি আবুদ্ধ আল্লাহ বাঁধা আল্লাহ খরচ করছে তাই না আল্লাহকে তার কৃপন বলতো ফকির বলতো আল্লাহ কল কালুন্দ আল্লাহ আবার আল্লাহকে বলতো তারা যে মগরুল্লাহ আছে তারপর দেয় না তো আল্লাহর হাত মাধা বলছেন এনু কালু তারা যে অন্যায় কথা বলেছে তার জন্য তারা অভিশপ্ত হোক বল আলমিনের হাত দুই হাত তার দুই হাত আল্লাহ দুই হাত আছে এখানে দুই হাতের কথা আসলো আবার দুই হাত কে কখনো কখনো দুই না বলে এমনি হাত বলি বলি না না। আমি নিজের হাতে করেছি হয়তো দুই হাত দিয়ে করেছেন কিন্তু সবসময় দুই হাত কথাটা বলি না আমরা राजमिस्त्री हाथ लागे मैं सत्ता जार हाथ समस्त किसिकाना रही है राजत्व रेसभौम रही है अल्लाहार हाथ प्रमाण हाथ प्रमाण पागल তাহলে তিনটি আয়াত বললাম দুটি আয়াতের লেখক আল্লাহ উল্লেখ করেছেন আর সুরায় মূল মনে রাখবেন ঠিক আছে না যেটা দেখানোর বিষয় হচ্ছে এই দুটি আয়াতে আল্লাহ সুবাহ করা হয়েছে ও আন্না হাতানে হাকি আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকি কি হাতি কি হাকি কি যেমন আল্লাহ রবুল্লা মহত্ব আর বড়ত্বের জন্য উপযোগী হয় মাখলুক সৃষ্টির হাতের মতো না সৃষ্টির দুই হাতের মতো নয় কোন তুলনা নেই আমাদের হাত এই ছোট হাত হাতে পাঁচটা আঙ্গুল আছে তার মধ্যে আছে ইত্যাদি কিছুর সাথে কোনো তুলনা নেই কেন কোন মাপ পাঠিয়ে গত লাইসা সে আল্লাহর ক্ষেত্রে বলবেন এই আয়াত গুলিতে খন্ডন রয়েছে ওই সব পথভদের যারা আল্লাহর সত্যিকার হাত কে অস্বীকার করেছে এবং তাদের ধারণা মুরাদ হাতের মানে হচ্ছে আল কুদরা কুদরত হাত মানে কি কুদরত আবির কেউ তাবিল করেছে মানে রূপক অর্থে নিয়েছে যে নিয়ামত ওমুকের মানুষ করায় আমার হাত আছে আমরা বলি না আমার দেশের মোল্লারা ওই নিজের বাংলা ভাষা থেকে নিয়ে ওই রূপক অর্থ কোরআনেও ফিট করতে চেয়েছে এর ক্ষেত্রেও তার জন্য দলিল যদি রূপ করতে হয়তো সাহাবিদের থেকে দলিল পেশ করতে হবে না তো নিয়ামত অনগ্রহ রয়েছে অনুগ্রহ অর্থে তো অনুগ্রহের অর্থ তাবিল করে অথবা কুদরত হ্যাঁ অমুক বা অমুকের খুনে অমুকের হাত আছে মানে ওখানে সে ক্ষমতা খাটিয়েছে हाथागत हाथ परिफा নিয়ামতের হাত নয় যদি নিয়ামত হইতো তো কোরআনে দ্বি বচন ব্যবহার হয়েছে কি হয়নি আমাদের ভাষা থেকে ব্যবহার হয় যে দুই হাত মানে দুই নিয়ামত দুই কুদরত হ্যাঁ হয় কখন হয় না যদি হতো তাহলে এক বছর আসতো যখন দুই ক্ষমতা রয়েছে আমার দুই ক্ষমতা দিয়ে কাজ করেছি হ্যাঁ আমার দুই নিয়ে দুই অনগ্রহ দিয়ে কাজ করেছে তাই না তাই বলছেন ইজলাউকান মুরাদে কুদরাত যদি হতো কামায় তারপরে आगे आगे दिलाम, था था हाथ ना आल्हर की क्षमता तो आदम अल्लाम के सृष्टि क्षेत्र करमत प्रश्न उठे इंग्लिस जिज्ञासा कर आल्ला के যে আল্লাহ তুমি যে বলছো যে তুমি কেন শেষ দা করলেন না এমন ব্যক্তিকে যাকে আমি নিজের কুদরত নিজের ক্ষমতা সৃষ্টি করেছি কুদরত ইবলিসের সৃষ্টিতে আর আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো আর আদমের বৈশিষ্ট্যটা কি থাকলো যদি কুদরত হয় ওর মানে তাহলে এবার বুঝতে খুব সুন্দর কথা কিন্তু ইবলিশেখের কথায় समस्त सृष्टि कार कूदरतर सृष्टि कूदरतर सृष्टि कर सृष्टि कार कूदरतर सृष्टि তাহলে সব কিছুর সৃষ্টিতে আদমের সৃষ্টিতে পারত কি থাকলো সব তো কুদরত দিয়ে তাহলে কোন বৈশিষ্টা কোন গুরুত্ব দিয়ে হচ্ছে বুঝছেন না তাই বলছেন যে হাত ইবলিস এমনকি হোলেতে ইবলিসকে সৃষ্টি করা হয়েছে কার কুদরতে আল্লাহর কুদরতে বাকি আদমকে নিজ হাতে মাটি নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন হিলেমা খালাক্ত বিয়ে দুই হাতে আল্লাহ সৃষ্টি করেছেন এই মর আদমের আদম সন্তানের তারপরে বলছেন আমাকে বলছো ছিল কারণ আমি নিজ কুদরতের সৃষ্টি করেছি আমাকে তো তোমার তুমি কুদরতের সৃষ্টি করেছো কি বার তোকে কেন করতে যাবো কথা বলতে বলেনি ও বলেছে ওকে মাটি দিয়ে আর আমাকে আগুন দিয়ে সেই জন্য করব না বলছেন যে এজা কানাল মুরাদুদরা যদি হাত মানে কুদরত হইতো তাহলে এটা ইংলিশ বলতে পারতো যে আমাকে তো তোমার কুদরত দিয়ে সৃষ্টি করেছে কুদরতি হাত দিয়ে আইজান জানলাও কানাল মুরাদ গেলিয়া দিয়ে কুদরা আর হাত মানে যদি কুদরত হতো লাগে আল্লাহ কয়টি কুদরত দুই হাত মানে দুই কুদরত দুই হাত মানে দুই কুদরত হয়ে যেত তাহলে দুই কুদরত কোনো কোন ভাষাতে চলে এই নানান কথা ওখা মুসলমোনা আল্লাহ সমস্ত মুসলিম কি হ্যাঁ আল্লাহ আল্লাহ আদমকে দুই নিয়ম মধ্যে সৃষ্টি করেছেন সেটাও বাতিল কথা তুমি কথা নিয়াম আল্লাহ আল্লাহ শুধু দুটো নিয়ামত দিয়েছেন আদমকে নসংখ্য নিয়ামত দিয়েছেন ওনামতু আল্লাহ নিয়ামত কে গরণ করতে পারবে না